আইসার আদিলাহতে বণিত তিনি বলেন আমাদের কারও জানাবাতের গোসলের প্রয়োজন হলে সে দু হাতে পানি নিয়ে তিনবার মাথায় ঢালত পরে হাতে পানি নিয়ে ডান পাশে তিনবার এবং আবার অপর হাতে পানি নিয়ে বাম পাশে তিনবার ঢালত